কাঙ্ক্ষিত মানজিল যেতে হলি কাঙ্ গুলো তুলে ফেলি এসো মনের ময়লা গুলো ধুয়ে ফেলি পথের কাটা গুলো তুলে ফেলি এস মনের ময়লা গুলো ধুয়ে ফেলি কাঙ্ক্ষিত মঞ্জিল যেতে হলে কাঙ্ক্ষিত যেতে হলে। হলি হাতে ধর জীবন তরি জীবনের পথ বড় কণ্টকময় তাই এসো পথের কাটা গোল তুলে ফেলি এসো মনের ময়লা গোল ধুয়ে ফেলি পথের কাটা গোল তুলে ফেলি এসো মনের ময়লা গোল ধুয়ে ফেলি জীবনকে সাজাতে খুঁটি গড় জীবনের খুঁটি গাড়ো তবেই পেতে পারো মুক্তি অপর তাই দিনের স্রোতে ভাই জীবন তরি এসো কোরআন হাদিসের জীবন গড়ি কাঙ্ক্ষিত মান ঝিলে যেতে হলে কাঙ্ক্ষিত মান যেতে হলে সত হাতে ধরো জীবন তরী জীবনের পথ বড় কণ্ঠক ময়তাই এসো পথের কাটা গুলো তুলে ফেলি এসো মনের ময়লাগুলো ধুয়ে ফেলি পথের কাটা গুলো তুলে ফেলি এসো মনের ময়লাগুলো ধুয়ে ফেলি আবার আসবে দিন সোনালী সভ্যতার সোনালী সভ্যতার ঘুচে পথটি ধরি বাকি শ্রেষ্ঠ মানুষদের চরণ ধুলি কাঙ্ক্ষিত মানজিল যেতে হলে কাঙ্ক্ষিত মানজিল যেতে হলে শক্ত হাতে ধরো জীবন তরি তাই ময়লা গুল ধুয়ে ফেলি গোরজে উঠবে দেখো খালিদের তলোয়ার খালিদের তলোয়ার হুমক সবাই মিলে মিশে দিন ভালোবেসে রৃদয় জড়ি কাঙ্ক্ষিত যেতে হলে কাঙ্ক্ষিত মানজিলে যেতে হলে শত হাতে ধরো জীবন তরি জীবনের পথ বড় কণ্ঠক ময়তাই এসো পথের কাটা তুলে ফেলি এস মনের ময়লা গুলো ধুয়ে ফেলি পথের কাটা তুলে ফেলি এস মনের ময়লা গুলো ধুয়ে ফেলি কাঙ্ক্ষিত মানজিলে যেতে হলে কাঙ্ক্ষিত মানজিলে যেতে হলে শক্ত হাতে ধরো জীবন জীবনের পথ বড় তাই এসো পথের কাটা তুলে ফেলি এসমনের ময়লা গোল ধুয়ে ফেলি পথের কাটা তুলে ফেলি এসমনের ময়লাগুলো ধুয়ে ফেলি পথের কাটা তুলে ফেলি এসো মনের ময়লা ধুয়ে ফেলি পথের কাটা তুলে ফেলি এসো মনের ময়লাগুলো ধুয়ে ফেলি